আবু হুরাইরা হদাহ তালাহ্নতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলসাল্লাম যুদ্ধকে কৌশল নামে অভিহিত করেছেন আবু আবদুল্লাহ রহমাতুল্লা আলহি বলেন আবু বকর হচ্ছেন বুর ইবনু আসরম